শ্রয়োবিংশ সপ্তম পরিচ্ছেদ সুপ্রভাত ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ মধুর নৃত্য ও নাম কীর্তন শ্রীরামকৃষ্ণ বৈঠকখানার পশ্চিম দিকের ছোট ঘরে শয্যায় শয়ন করিয়া আছেন রাত চারটা ঘরের দক্ষিণে বারান্দা তাহাতে একখানি টুল পাতা আছে তাহার উপর মাস্টার বসিয়া আছেন কি পরেই ঠাকুর বারান্দায় আসিলেন মাস্টার ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন সংক্রান্তি বুধবার বত্রিশে আষাঢ় পনেরই জুলাই আঠেরোশো পঁচাশি শ্রীরামকৃষ্ণ আমি আর একবার উঠেছিলাম আচ্ছা সকালবেলা কি যাব মাস্টার আজ্ঞা সকালবেলায় ঢেউ একটু কম থাকে ভোর আছে। এখনো ভক্তেরা আসিয়া জুটেন নাই ঠাকুর মুখ ধুইয়া মধুর স্বরে নাম করিতেছেন পশ্চিমের ঘটটির উত্তর দরজার কাছে দাঁড়াইয়া নাম করিতেছেন কাছে মাস্টার কিয়ৎক্ষণ পরে অনতি দূরে গোপালের মা আসিয়া দাঁড়াইলেন অন্তপুরে দ্বারের অন্তরালে দুই একটি স্ত্রীলোক ভক্ত আসিয়া ঠাকুরকে দেখিতেছেন যেন শ্রী বৃন্দাবনের গোপীরা শ্রীকৃষ্ণ দর্শন করিতেছেন অথবা নবদ্বীপের ভক্ত মহিলারা প্রেমন্মত্ত শ্রী গৌরাঙ্গকে আড়াল হইতে দেখিতেছেন রামনাম করিয়া ঠাকুর কৃষ্ণ নাম করিতেছেন কৃষ্ণ কৃষ্ণ গোপী কৃষ্ণ গোপী গোপী রাখাল জীবন কৃষ্ণ নন্দনন্দন কৃষ্ণ গোবিন্দ গোবিন্দ আবার গৌরাঙ্গের নাম করিতেছেন শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম রাধে গোবিন্দ আবার বলিতেছেন আলেখ নিরঞ্জন নিরঞ্জন বলিয়া কাঁদিতেছেন তাঁহার কান্না দেখিয়া ও কাতুর স্বর শুনিয়া কাছে দণ্ডায়মান ভক্তেরা কাঁদিতেছেন তিনি কাঁদিতেছেন আর বলিতেছেন নিরঞ্জন আই বাপ খারে নেইয়ে জন্ম সফল করব। তুই আমার জন্য দেহ ধারণ করে রূপে এসেছিস জগন্নাথের কাছে আরতি করিতেছেন জগন্নাথ জগবন্ধু দীনবন্ধু আমিতো জগৎ ছাড়া নই নাথ আমায় দয়া করমত্ত হইয়া গাহিতেছেন উড়িষ্যা জগন্নাথ ভজ বিরাজজী এইবার নারায়ণের নাম কীর্তন করিতে করিতে নাচিতেছেন ও গাহিতেছেন শ্রীমন নারায়ণ শ্রীমন নারায়ণ নারায়ণ নারায়ণ নাচিতে নাচিতে আবার গান গাইতেছেন হোলাম যার জন্য পাগল তারে কই পেলাম সই ব্রহ্মা পাগল বিষ্ণু পাগল আর পাগল শিব তিন পাগলে যুক্তি করে ভাঙলে নবদ্বীপ আর এক পাগল দেখেলাম বৃন্দাবনের মাঠে রাইকে রাজা সাজায়ে আপনি কোটাল সাজে এইবার ঠাকুর ভক্ত সঙ্গে ছোট ঘরটিতে বসিয়াছেন দিগম্বর যেন পাঁচ বৎসরের বালক মাস্টার বলরাম আরো দুই একটি ভক্ত বসিয়া আছেন শ্রীরামকৃষ্ণ ঈশ্বরীয় রূপ দর্শন করা যায় যখন উপাধি সব চলে যায় चार बध हो जाए तक दर्शन तानु अबाक समाधिस्थारे गोके कत गल्प कर ए गल्प से गल्प ज पर्दा उठे जाए सब गल्पल्प बंद हो जाए जाते ही मग्न हो जाए तुम्हारे अति गुज्छ कथा बोल কেন পূর্ণ নরেন্দ্র এদের সব এত ভালোবাসি জগন্নাথের সঙ্গে মধুরভাবে আলিঙ্গন করতে গিয়ে হাত ভেঙে গেল জানিয়ে দিলে তুমি শরীর ধারণ করেছ এখন নররূপের সঙ্গে সক্ষ্সল্য এইসব ভাবলয়ে থাকো। রামলালার উপর যা যা ভাব হতো তাই পূর্ণাদিকে দেখে হচ্ছে রামলালাকে নাওাতাম খাওয়াতাম শোয়াতাম সঙ্গে সঙ্গে নিয়ে বেড়াতাম রামলালার জন্য বসে বসে কাঁদতাম ঠিক এই সব ছেলেদের নিয়ে তাই হয়েছে দেখো না নিরঞ্জন কিছুতেই লিপ্ত নয় নিজে টাকা দিয়ে গরিবদের ডাক্তারখানায় নিয়ে যায় বিবাহের কথাই বলে বাপরে ও বিশালাক্ষীর দ ওকে দেখি যে একটা জ্যোতির ওপর বসে রয়েছে পূর্ণ উঁচু শাকার ঘর বিষ্ণুর অংশে জন্ম আহা কি অনুরাগ মাস্টারের প্রতি দেখলে না তোমার দিকে চাইতে লাগলো যেন গুরু যেন ইনি আমার আপনার লোক আর দেখা করবে বলেছে বলে কাপ্তেনের ওখানে দেখা হবে নরিন্দ্রে খুব উঁচু ঘর নিরাকারের ঘর পুরুষের সত্তা এত ভক্ত আসছে ওর মতো একটি নাই এক একেকবার বসে বসে ক্ষতাই তা দেখি অন্য পদ্ম কারু দশ দল কারু ষোড়শ দল কারু দল, কিন্তু পদ্মমধ্যে নরেন্দ্র সহস্র দল অন্যেরা কলসি ঘটি এসব হতে পারে নরেন্দ্র জালা। ডোবা পুষ্করিণী মধ্যে নরেন্দ্র বড় দিঘি যেমন হালদার পুকুর মাছের মধ্যে নরেন্দ্র রাঙাচক্ষু বড় রুই আর সব নানারকম মাছ পোনা কাঠিবাটা এইসব খুব আধার অনেক জিনিস ধরে বড় ফুটোয়লা বাস। নরেন্দ্র কিছুর বশ নয় ও আসক্তি ইন্দ্রিয় সুখের বশ নয় পুরুষ পায়রা পুরুষ পায়রা ঠোঁট ধরলে ঠোঁট টেনে ছিনিয়ে লয় মাদি পায়রা চুপ করে থাকে বেলঘরের তারককে মৃগেল বলা যায় নরেন্দ্র পুরুষ গাড়িতে তাই ডান দিকে বসে ভবনাথের মেদিভাব ওকে তাই অন্যদিকে বসতে দিই নরেন্দ্র সভায় থাকলে আমার বল শ্রীযুক্ত মহেন্দ্র মুখুজ্জি আসিয়া প্রণাম করিলেন বেলা আটটা হইবে হরিপদ তুলসিরাম ক্রমে আসিয়া প্রণাম করিয়া বসিলেন বাবুরামের জ্বর আছে আসিতে পারেন নাই শ্রীরামকৃষ্ণ মাস্টারাদির প্রতি ছোট নরেন এলো না মনে করেছে আমি চলে গেছি মুখুজ্জের প্রতি কি আশ্চর্য সে ছোটো নরেন ছেলেবেলায় স্কুল থেকে এসে ঈশ্বরের জন্য কাঁদত ঈশ্বরের জন্য কান্না কি কমেতে হয় আবার বুদ্ধি খুব বাঁশের মধ্যে বড় ফুটোয়লা বাঁশ আর আমার উপর সব মনটা গিরিশ ঘোষ বললে নবগোপালের বাড়ি যেদিন কীর্তন হয়েছিল সেদিন ছোট নরেন গিয়েছিল কিন্তু তিনি কই বলে আর হুঁশ নাই লোকের গায়ের উপর দিয়েই চলে যায় আবার ভয় নাই যে বাড়িতে বকবে দক্ষিণেশ্বরে তিন রাত্রি সমানে থাকে